रात साढ़े सात टाइम सम्प्रचार सकाल साढ़े नशे डीज टी बांगला है আসসালামু আলাইকুম বরহমতুল্লাহরাকিলাম রসুলিল্লাহবিল সুপ্রিয় দর্শক আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই कुरान पकर सूरतुलदार पंचम नम्बर आयतर एक अंश हमें तेलावाद कर आजकल पृथिवीते बसबाज कर समाज बसबाज करस्पर मिलेमशेवार जीवन परचालना करुष्स मिलामेशा कर কার্যক্রম আমরা পরিচালনা করছি এবং এই কাজগুলো করতে গিয়ে অনেক মানুষের সাথেই আমাদেরকে ওঠা পশা করতে হচ্ছে ট্রানজেকশন করতে হচ্ছে নানা রকম কোঅপারেট আমাদেরকে মানুষের সাথে করতে হচ্ছে এই যে আমাদের সকল সম্পর্কগুলো এবং এই যে জীবনযাপন আমাদের এই জীবনযাপন সুন্দরভাবে হয় সমাজে অশান্তি বিরাজ না করে শান্তি প্রতিষ্ঠিত হয় शांतिपूर्ण शमाज, एक समिक स्थितशलता प्रतिष्ठा इसलम अनेक गुरुत्व आरोप करशेषकर मुसलिम मध्य मुसलमान मध्य मुसलिम समाजे अशांति विशृखला सृष्टि हारे कारण सब चे मौलिक जो कारण गुरुतर जो कारण सेटाई आज केलोचना करते चाहिए जो मुस्लिम समाजे क्या विशृखला सृष्टि है मुस्लिम समाज मध्य क्या अस्थितशीलता अशांति देखा देर दे। सब चेह मौलिक कारण एवं सकल अन्य कारणगुलो एर मध्य अंतर्भुक्त हो जाए जे सब चे ब कारण असबी मौलिक जो कारण लिफा सदल मुजदमा समाजे विशृंखला सृष्टि हार गुरुत्वपूर्ण मौलिक कारण সেটি হলো আল এরাজ আন মনহাজিল্লাহ আলা আল্লাহ রব্বুল আলমিন শান্তি প্রতিষ্ঠার জন্যে জীবন পরিচালনার জন্যে মানুষের জীবন সুন্দর সুচারুরূপে চলার জন্যে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে যে হেদায়াত দিয়েছেন যে নির্দেশনা যে গাইডলাইন দিয়েছেন আল্লাহর দেওয়া সেই গাইডলাইন আল্লাহ রব্বুল আলমিনের প্রদত্ত সেই ব্যবস্থা से मानूष जत दूरे सर जाए मानुष तपर्य मुखे पड़े मानुष्टर जीवने तीमे आसे एवं मानुष तुर्भोग शिकार है सुप्रिय दर्शक आज केल्लाहर कुरान के योचना करार चेषा करब मानुषे जीवने अशांतर एवं मानुष्य समाजे शांति बनष्ट हार সব বেরো মৌলিক কারণ হল আল এরাজ আনমান হাজিল্লাহ আল্লাহ রবুল আলমিন মানুষকে শান্তির জন্য যে পদ্ধতি যে প্রক্রিয়া যে প্রসেস যে ওয়ে অফ গাইড আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন সেটা থেকে মানুষ এবং মুসলিম যখন সরে দাঁড়ায় এটাই তার পতনের কারণ হয়ে যায় কোরআনে পাকে আল্লাহ রবুল্লা আলমিন সুরতুল মাদার ৫ নম্বর আয়াতে বলছেন আফাহ হুকমাল জাহিলিয়তগুন তারা কি জাহিলিয়তের হুকুম চায়ান আসানুমিনুকমানুন যারা বিশ্বাস করে ইয়কিন রাখে তাদের জন্যে আল্লাহ রব্বুল আয়ালমিনের চেয়ে উত্তম হুকুম আর কে দিতে পারে তো এখানে আল্লাহর রব্বুল আয়ালমিন দুটি হুকুম দুটি বিধান দুটি ব্যবস্থা দুই দিকে চলে যাওয়া দুটি পথ আল্লাহর রব্বুল আলমিন এখানে পরিষ্কার করে দিলেন একটি হলো আল্লাহর পথ আল্লাহর হুকুম অপরটি হল জাহিলিয়তের হুকুম আল্লাহর পথ ইমানের পথ জাহিলিয়তের পথ সিরেক এবং কুফুরের পথ আল্লাহরব্বুল আলমিনের বাতানো পথ এটা আলোর পথ জাহিলিয়তের পথ এটা হলো অন্ধকারের পথ আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই যে দুই পথ দুই দিকে চলে গেল তার যেখান থেকে মানুষের জীবন দুটি মেরুতে বা দুই পথে পরিচালিত হতে পারে তার মূল পার্থক্যটা এখানেই নির্ধারণ করে দিলেন যারা জাহিলিয়তের পথে চলে তাদের পথ একটি যারা আল্লাহর হুকুমের পথে চলে তাদের জীবন আরেকটি তারা আরেকটি পথ মানুষের জীবনের সূচনাতেই হযরত আদম আলিহি সালাম এবং আলিম আসসালাম কি আল্লাহ আব্বুল কথাই বলেছিলেন দুনিয়াতে চলে যাও হুদন যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হৃদায়ত আসবে গাইডলাইন আসবে ফমান ইত হুদায়া আমার সেই হেদায়াত এবং আমার বাতানো সেই পথ যারা গ্রহণ করবে ফালা ফালায়িল্লু সে বিপদগামীও হবে না পথ হবে না এবং সে হতভাগ্যও হবে না আরাদা ওমান আলাদা আং জিক্রি ফাইন্দংকা আর যে আমার এই গাইড লাইনকে যে উপেক্ষা করবে ওমান আরাদা আং জিক্রি আমি যে তাকে সতর্ক করছি এবং তাকে সঠিক পথে আমি যে চলার উপদেশ দিচ্ছি আমার এই উপদেশ আমার এই না আমার এই জিকিরকে যে উপেক্ষা করবে আরাদা উপেক্ষা করবে ফাহিনালাহু মাঈ শতন দংকা তার জীবনে দুটি অভিশাপ নেমে আসবে এক নম্বর অভিশাপ হলো ফাইনালাহু মাঈ শতন দঙ্কা সে একটি খুবই ইহুকালের জীবনে তার জন্য। এক অশান্তির জীবন তার ভোগ করতে হবে ইহকালে সে সংকুচিত এবং একটি খুবই কষ্টকর বিশেষ করে একটি অশান্তির জীবন সে যাপন করবে ওয়ানাকরুহ আমা আর দ্বিতীয় অভিশাপ হল যে কেমতের দিন আমি তাকে অন্ধরূপে উত্থান ঘটাবো তাকে আমি হাসের মাঠে তাকে আমি উপস্থিত করব। আল্লাহ রব আলমিন বলবেন যে ঠিক এমনি ভাবে তোমার সম্মুখে আমার বাণী আমার নির্দেশনা গাইডলাইন এসেছিল क्योंकि तुम्हें देखो तुम्हें तुम्हारे दृष्टिशक्तिन फिर रेखे आज के तुम्हें से ही परिणामी बरण करते हम प्रिय दर्शक कुरने पी आय मध्य अल्लाह रबुल आलमीन खूब स्पेसिफिक भाव सुनिर्दिष्ट भाव एखे मानुष्य समाजे अशांतर मौलिक कारण अल्लाह एने निर्धारण करदेश चिन्हित कर বলছেন আমার আলাদা আং জিক্রি যে আমার জিকির থেকে আমার মেসি হাহ থেকে আমার বাতানো পথ থেকে যে ব্যক্তি দূরে সরে যাবে আলাদা এটাকে উপেক্ষা করে চলবে তাহলে তার জীবনে ইহকাল এবং পরকাল উভয় জীবনে তার উপর অভিশাপ নেমে আসবে দুনিয়াতে সে সংকীর্ণ এক জীবন ভোগ করবে পরকালে সে একটি অন্ধত্বের জীবন ভোগ করতে হবে হাসলের ময়দানে তাকে অন্ধত্ব বরণ করে নিতে হবে এই দুটি বিষয় একটু ব্যাখ্যা সাপেক্ষ প্রথম হল যে কোরআন বলছে আল্লাহর পথ থেকে বিচ্যুতি এটা দুনিয়াতে মানুষকে সংকীর্ণ জীবন দান করে মাঈ শতকা দনকা কোরআনে পাকের শব্দ কালা ইবন কাসির ফালা তামানিন তালাহু আল্লা ইমাদুদ্দিন ইবনে কাসির আহমতুল্লাহ আলাই এই শব্দের ব্যাখ্যায় লিখেছেন মাঈ শত দনকা অর্থ হল ला तमानीनू तार जीवने को आत्मप्रशांति सुप्रिय दर्शक आल्लर विधान विच्युति आल्लर विधान मानुषर दूरे सर जावा युष्टर जीवन थे आत्मप्रशांति के विदाय देखा देखी हाथ अनेक आल्लर पथे दूरे सर गोगविल होते জীবনকে সে নানাভাবে এনজয় করার জন্যে দুনিয়ার নানা ধরনের জীবনের উপকরণ বিলাসিতার সে অনেক উপকরণ সে একত্রিত করতে পারে কিন্তু প্রকৃত অর্থে আত্মার প্রশান্তি কোনোদিনও আল্লাহর পথ থেকে বিচ্ছুত হয়ে ভিন্ন কোনো পথে মানুষের জীবনে আত্মার প্রশান্তি আসতে পারে না প্রিয় দর্শক আমরা এখন ছোট্ট একটি ব্রেকে যাব বিরতি থেকে এসে আমরা আবার আমাদের আলোচনা অব্যাহত রাখবো ততক্ষণ আপনারা সকলেই আমাদের সাথে আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দানাদবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 সালামু আলাইকুম মারহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বিরতির আগে মাহীশত দনকা আল্লাহর পথ থেকে এবং আল্লাহ রব্বুল্লা আলমিনের নসিহা থেকে আল্লাহর জিকির থেকে বিচ্যুতি সরে যাওয়া মানুষের ইহকালের জীবনে কিভাবে অভিশাপ হয়ে নেমে আসে আল্লাহর কোরআন যে কথা বলেছে মাহি শেতন দনকা তার ব্যাখ্যা বলছিলাম যে হাফেজ ইমাদুদ্দিন ইবনিক রহমতুল্লাহ আলহী মাহি সায়নক অর্থাৎ সংকীর্ণতার জীবনের ব্যাখ্যা করেছেন এই যে লাতামানি নাতা লাহু তার জীবনে কোনো আত্মিক প্রশান্তি থাকবে না অহু একা জালিক ব্যাপারটি তো আসলে এমনই হয়তো দুনিয়ার বাহ্যিকভাবে দেখা যায় আল্লাহর পথ থেকে কোরআনের পথ থেকে বিচ্যুত হয়ে মানুষ বিভিন্ন নামে অনেক ভোগ বিলাসিতায় মতো হতে পারে ভোগ বিলাসিতায় মানুষ গা ভাসিয়ে দিতে পারে এবং ভোগের জন্যে বিলাসিতার জন্য নিজের প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে মানুষ দুনিয়াতে সব ধরনের কার্যক্রম পরিচালনা করে পৃথিবীতে হেন কোনো পথ নেই যেটা মানুষ একটু আত্মার প্রশান্তির জন্যে অবলম্বন না করে কিন্তু এটা যারা আল্লাহর দিনের পথের অনুসারী যারা ইসলাম এবং আল্লাহর কোরআনকে এবং আল্লাহর পথকে যারা আন্তরিকভাবে গ্রহণ করে তাদের কাছে এটা দিবালোকের নেই স্পষ্ট যে আল্লাহর বিধান পালন করার মধ্যে মনের যে প্রশান্তি রয়েছে এই প্রশান্তি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে আর কোথাও কোনো পথে কোনো মতে আল্লাহ রব্বুল আলমিন রাখেননি একদিকে হল আল্লাহর পথ পরিহার করার ক্ষেত্রে মানুষের জন্য অভিশাপ হলো পৃথিবীর জীবন থেকে প্রশান্তি দূরীভূত হবে মানুষের জীবনে মনের মধ্যে কোনো তৃপ্তি থাকবে না প্রশান্তি থাকবে না একটি অস্থিরতা তাকে সবসময় তাড়া করে ফিরবে এবং অশান্তি তার জীবনকে গ্রাস করে নেবে এটা কোরআনে পাকের ঘোষণা মানুষের জন্য সতর্ক বাণী দিকে আল্লাহ বলছেন আমা আল্লাহর কোরআন থেকে বিচ্যুত হয়ে চললে কেয়ামতের দিন আল্লাহ রব্বুর আলমিন তাকে অন্ধ করে উত্তোলন করবেন এখানে মুফাসরিনগঞ্জ দুটি ব্যাখ্যাই করেছেন অন্ধ হওয়ার এক অর্থ হল যে আসলেই দৃষ্টি থাকবে না চক্ষুস্মান থাকবে না তারা তাদের শক্তি থাকবে না অন্ধ হিসাবে তারা কে দিন উত্থিত হবে পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন আবার তাদের আজাব জাহান নামের ভয়াবহতা শাস্তির কঠিন দৃষ্টান্ত এগুলোকে বেশি করে প্রত্যক্ষ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আবার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেবেন কিন্তু প্রাথমিক পর্বে তারা অন্ধরূপেই দৃষ্টিশক্তিহীন হিসেবেই কেয়ামতের দিন তারা উত্থিত হবে এটি হলো কেয়ামতে আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবেন এর প্রথম ব্যাখ্যা এবং এটাও হতে পারে জাল্লাহ রব্বুল্লাহ আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবেন এর অর্থ হলো এই যে এটা আমাল আমলমানবী এটা দ্বারা উদ্দেশ্য হলো বাহ্যিক দৃষ্টিশক্তির অন্ধত্ব নয় এটা হলো তাদের মনের অন্ধত্ব তাদের অন্তর্দৃষ্টির অন্ধত্ব অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে সেই কেয়ামতের কঠিন ময়দানে তারা তাদের নিজেদের কৃতকর্মের উপর কোনো বাস্তবসম্মত যুক্তিগ্রাহ্য তারা তাদের কোনো ব্যাখ্যা উপস্থাপন করতে পারবে না তো যার কাছে নিজের কাজের কোনো ব্যাখ্যা নেই কোনো লজিক নেই কোনো যুক্তি যার কাছে নেই সেই তো তার অন্তর্দৃষ্টি বলতে কিছুই নেই কাজেই কেমতের দিন তারা অন্ধ হবে অন্ধত্ব বরণ করবে এর এক ব্যাখ্যা হলো যে তাদের কাছে তাদের অবস্থানের কোনো সুন্দর ব্যাখ্যা থাকবে না কাজেই তারা মাথা নত করে আল্লাহর কাছে সেদিন তাদের সকল অপরাধ স্বীকার করতে বাধ্য হবে আর যে বাহ্যিকভাবেও আল্লাহ রব্বল আলমিন তাদেরকে অন্ধ করে উত্থিত করবেন পরবর্তীতে আবার তাদেরকে আল্লাহ রব্বল আলমিন নিজেদের শাস্তি নিজেরা প্রত্যক্ষ করার জন্য দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন এটাও হতে পারে এই যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে মানুষকে বলে দিলেন যে দেখো এটাই হলো শান্তির পথ আর ইসলাম থেকে বিচ্যুতির এই পথ এটাই হলো তোমাদের জন্যে অশান্তির পথ টেনে আনবে কোরআনে পাকের সুরতুল জাসিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমী সে কথাই বলেছেন সুম্মা আল্লা কলা শরী আতিমি আহা আল্লাহ আলমুন হেনবি আমি আপনাকে আলাহ মিনাল আমর। আপনাকে আমি একটি সুন্দর পথ দিয়েছি শরীআ দিয়েছি জীবন চলার পথ সুতরাং আমার প্রদত্ত এই পথেই আপনি অনুসরণ করুন আহ আল্লাহ আলমন এর বাইরে যারা মূর্খ সেই মূর্খদের কোনো পথ এবং কোন পদ্ধতি আপনি অনুসরণ করবেন না তাহলে পথ সব জায়গায় আল্লাহ আক রব্বাহ আলমিন দুটি দেখাচ্ছেন একটি হলো আল্লাহর দেওয়া পথ আরেকটি হলো ভিন্ন পথ কোথাও সেটাকে জাহেলিয়াদের পথ বলে আখ্যায়িত করা হয়েছে কোথাও সেটাকে মূর্খতার পথ বলে আখ্যায়িত করা হয়েছে কোথাও সেটাকে প্রবৃত্তির পথ বলে আখ্যায়িত করা হয়েছে কাজেই যেটা প্রবৃত্তির পথ সেটাই অশান্তির পথ যেটা প্রবৃত্তির পথ সেটাই অন্ধত্বের পথ যেটা প্রবৃত্তির পথ সেটাই মূর্খতার পথ সেটাই জাহেলিয়াতের পথ এবং সেটাই চূড়ান্তভাবে অশান্তির পথ নবী আকরম সাল্লাহ আলি ওয়াসাল্লামের এক হাদিসে আল্লাহ নবী ব্যাপারটিকে আরো চমৎকার হবে এবং আরো সুন্দরভাবে একটি দৃষ্টান্তের মাধ্যমে তিনি উপস্থাপন করলেন খত্তা বিয়াদিহি খানিম সাল আলিহী আসাল্লাম নিজের হাতে একটি দাগ টানলেন সোজা দাগ হাজা মুস্তকিমান আল্লাহ নবী বললেন এটা হলো আল্লাহা আকরবুল্লা আলমিনের মুস্তকিম তথা সরল পথ সোজা পথ ও হত্তা আনিনহী ও আন সিমালিহী অথবা ডানে বামে অনেকগুলো রেখা নবীজি টানলেন এরপরে বললেন এখানে আর অনেকগুলো পথ আছে একটি করে শয়তান নিয়োজিত যে শয়তান ওই পথের দিকে মানুষকে আহ্বান করছে এরপরে আল্লাহ নবী কোরআনে পাকে আয়াত করলেন আল্লা সিরাদে মুস্তিম বাদ দিয়ে ইসলামের পথ বাদ দিয়ে অন্য কোনো পথ তোমরা অনুসরণ করো না ফাঁতাবিল সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আল্লাহর সরল পথ থেকে তোমাদেরকে এই পথগুলো বিচ্যুত করে দিবে বিক্ষিপ্ত করে দিবে তোমাদেরকে সুপ্রিয় দর্শক মন্ডলী নবী আকরম সাল আলহি আসাল্লাম এখানে একটি বাস্তবতাকে তুলে ধরলেন দৃষ্টান্তের মাধ্যমে যে সোজা একটি সরল রেখা এই সরল রেখা আল্লাহর পথ এই সরল রেখা তাওহিদের পথ এই সরল সরলরেখা সুন্নার পথ এই সরল সরলরেখা কোরআনের পথ এবং এই সরল রেখাই হলো ইসলামের পথ যার এক প্রান্তে আমি অবস্থান করছি তার অপর প্রান্তেই খোদার জান্নাত এই সরল পথের সোজা চূড়ান্ত গন্তব্যই হলো আল্লাহর বেহেস আল্লাহ জান্নাত আর এ ছাড়া ডানে বামে যত পথ আছে সবগুলো পথ বিভ্রান্তির পথ গুমরাহীর পথ ইসলাম ছাড়া কোরআনসুন্না ছাড়া সমস্ত পথই হলো মানুষের জন্য ধ্বংসাত্মক পথ আর সবচেয়ে বড় সতর্কতার ব্যাপার হলো প্রতিটি পথের উপরেই শয়তান নিয়োজিত আছে যে শয়তান মানুষকে সে পথের দিকে আহ্বান জানায় কাজেই শয়তানের আহ্বান আসবে প্রবৃত্তির আকর্ষণ সে পথগুলোর দিকে মানুষের সৃষ্টি হবে কিন্তু চূড়ান্তভাবে কথা আমাদেরকে মনে রাখতে হবে যে সেগুলো সব ধ্বংসের পথ প্রিয় দর্শক কোরআনে পাকের মধ্যে আল্লাহর রাবুল আলমিন যেভাবে আল্লাহর পথে মানুষকে শান্তির কথা বলেছেন আর আল্লাহর পথ থেকে বিচ্ছুতিকেই অশান্তির দুনিয়া এবং আখরাত ইহকাল এবং পরকালে ধ্বংসের পথ বলে আখ্যায়িত করেছেন অনেকগুলো আয়াত থেকে আমরা সে কথা ব্যক্ত করলাম সর্বশেষ নবী আকরম সাল আলিহিসাল্লামের একখানা হাদিস এক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যময় হাদিস আল্লাহ নবী বললেন ইয়ামাশাল মুহাজির মুহাজিরদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন খমসু হিসা পাঁচটি বিষয় তোমাদের মধ্যে রয়েছে এই পাঁচ ধরনের যখন তোমাদের অবস্থা তৈরি হবে হিজাব তুলি তুমি বিহীন যখন এই পাঁচটি বিপদ তোমাদের উপর আসবে তখন অবধারিতভাবে এই পাঁচটি অবস্থার প্রেক্ষিতে তোমাদের উপর পাঁচ ধরনের পরিণাম আসবে এক নম্বর অবস্থা হল তোমাদের মধ্যে যখনই অশ্লীলতা ছড়িয়ে পড়বে যখনই তোমাদের মধ্যে ব্যাপকভাবে ফা হেসা এবং অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন তোমাদের মধ্যে মহামারী এবং অনেক ধরনের জানা অজানা নতুন নতুন রোগ তোমাদের মধ্যে ছড়িয়ে পড়বে ভয়াবহ বিপর্যয় ঘটবে দ্বিতীয় হলো যখনই তোমাদের মধ্যে মাপে কম দেওয়ার ব্যবসা ক্ষেত্রে পরিমাপে আরেকজনকে কম দেওয়ার ঠকানোর প্রবণতা যখনই তোমাদের মধ্যে সৃষ্টি হবে তখন তোমাদের মধ্যে অনাবৃষ্টি দেখা দিবে এবং তোমাদের সমাজের মধ্যে পৃথিবীতে আল্লাপাক রব্বা আ রামিনের পক্ষ থেকে দুর্ভিক্ষ দেখা দিবে। এবং যখন তোমরা আল্লাপাক পাক রব্বল আ রামিনের পথে সম্পদের জাকাত দান করা থেকে যখনই তোমরা বিরত থাকবে আল্লাহ আল্লাপাক রাব্বুল্লাহ আলমিন এর পরিণামে অনাবৃষ্টি দিবেন বৃষ্টি বন্ধ করে দিবেন আর যখনই মানুষ আল্লাহ আক রব্বুল্লা আলমিন এবং আল্লাহর রসুলের সাথে কৃত অঙ্গীকার তারা ভঙ্গ করবে তখন তাদের উপর আল্লাপাকবুল্লাহ আলমিন বিজাতীয় কোনো শত্রুকে আল্লাহ চাপিয়ে দিবেন আর যখন মুসলমানদের শাসক বর্গ আল্লাহর কিতাব এবং আল্লাহর শরিয়া ছাড়া অন্যভাবে সমাজকে পরিচালিত করবে তখন তাদের মধ্যে পরস্পর বিশৃঙ্খলা সৃষ্টি হবে সুপ্রিয় দর্শক এখানে দেখা যাচ্ছে যে আল্লাহর কিতাব থেকে বিচ্যুতি এটাই মুসলমানদের মধ্যে পরস্পর মুসলিম সমাজের মধ্যে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি অন্যতম কারণ বলে আল্লাহ নবী আখ্যায়িত করলেন আজকে আমরা আমাদের সমাজগুলো আমরা সততা বিক্ষিপ্ত এবং নানা ধরনের বিশৃঙ্খলা অশান্তিতে আমরা কুড়ে করে মরছি এর মূল কারণ সবাবের এই এটি যে আমরা আল্লাহর বাতানো শান্তির সে রাজপথ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি আমরা সরে গেছি আমরা যতটা দূরে সরেছি আমাদেরকে ততটাই অভিশাপ অশান্তি গ্রাস করেছে যদি আমরা আবার শান্তি চাই সফলতার পথে পরিচালিত হতে চাই ইহকাল এবং পরকালের সাফল্য চাই আল্লাহর পথে কোরআন শূন্যার পথে আমাদেরকে ফিরে আসতে হবে আসুন প্রিয় দর্শক মন্ডলী আমরা সকলেই আল্লাহর পথ আঁকড়ে ধরার আল্লাহর কোরআনের পথে চলবার আল্লাহনবীর আদর্শের পথে পরিচালিত হওয়ার সকলেই সচেষ্ট হয়ে আন্তরিক হয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন আখরদ আওয়ানা আলহামদুলিল্লাহ রব আলমিন ওসল আলম নবীল করিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 আমাদের সাথে অংশ নিন আল্লাহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যাংক জিবি বাহান্ন এল ওয়াইটি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় শর্ট কোড ইমেল করুন আট তিন মানবতার পথ প্রদর্শক কি অসিরাত করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে দেখতে থাকুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের पवित्र विशुद्ध जीवन जापन करार् कुरान दिए निर्देशना जानते हम देख कुरानस आज सो साढ़े छुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी बांगल्बा